সালামুকুমত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقط قال المؤلف رحمه الله تعالى وعن ابي بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاه الرجل مع رجل ازكى من صلاته وحده وصلاته مع رجلين ازكى من صلاته مع رجل যার মাধ্যমে আল্লাহাকবুল আলমিন দিনের বিধিবিধান दीर्घ कयक सप्ताह पर लम्बा अध्ययत एमत अधिक हदीस एवं सम्पर्कित हदीस हादीस रही है से हादीट जाम जत बड़ जमत हो तीन সওয়াব রয়েছে ফজিলত রয়েছে আর সর্বনিম্ন জামাত হচ্ছে দুইজনের দুইজন কোন রাজল একজন কোন পুরুষের। আর একজন পুরুষের সাথে সালাত তার মানে দুইজন হলে জামাত হইল না পুরুষের সাথে বলা হয়েছে জামাত ফরোজ ও আজিব নাকি সন্নাথে মোয়াক্কাদা তবে এই ব্যাপারেও সহি হচ্ছে যে জামাত ও আর ও আর পার্থক্য অধিকাংশ ইত্যাদি তারপরে শাইতানের বিস্তার লাভ করা তাদের উপর যারা জামাতে নামাজ পড়েন ইত্যাদি বেশ হাদিস রয়েছে এসব হাদিস স্পষ্ট প্রমাণ করে জামাত সন্নাতে মহাক্কাদা না সন্নাতে মহাকাদা ছাড়লে बाड़ीघर जलाते चैतन रसलम सोनाथा छा गुमरा पथ भ्रष्ट है सोना बे हदीस रही है विस्तारित बोलगोल मैं दर्शे जेहत आल्ला श्रेष्ठत दिए आल्ला पुरुष के सृष्टिगत भाव गठन दिक क्षेत्र तो, तो आल्लाक दान कर फल नेतृत्व पुरुष पुरुष अबेमा अन फूर द्वित कारण हे जेहेतु पुरुष ही खरच कर পুরুষের ওপর ভরণ পশন ফরচ ওই মহিলার ফরজ না তো যেই ব্যক্তি খরচ করছে বাড়িতে সে নেতৃত্ব দেবে না যে ফিরি ফিরি বাড়িতে থাকে এক পয়সা যাকে খরচ করা লাগে না চাকরি করলো তার খরচ করা লাগবে না বাবার যদি কোটি কোটি টাকা পায় তার বড় ছেলে মেয়েদেরও উপর খরচ করা লাগবে না কিছুই খরচ আল্লাপাক করেননি সে কেন নেতৃত্বে দেবে অভিমান থাকবো দুটো কারণে আল্লাপাক পুরুষদেরকে নেতৃত্বে দিয়েছেন মহিলাকে নেতৃত্ব দেননি বাড়ির নেতৃত্বের ক্ষেত্রে আউা সেরা নেহি অথবা বা যদি মহিলাদের এমামতি করে এরকম জামাত করে তাহলে ওই জামাতের হুকম পুরুষদের জামাতের মতোই তবে যেই ক্ষেত্রে বিশেষ কোন দলিল আছে ব্যতিক্রমের যেমন একটি ক্ষেত্র যে এমাম পুরুষদের এমাম তিনজন হলেই সামনে দাঁড়াবে হ্যাঁ দুজন পিছনে দাঁড়াবে এমাম আলাদা একাই দাঁড়াবে আর মহিলাদের ক্ষেত্রে দাঁড়াবে থাকে তাহলে এই আমি করছে আর পিছনে যাইজ নেই আচ্ছা জামাতে নামাজ পড়া মসজিদে এটা শুধু পুরুষদের উপর কেন ফরজ করা হইলো অজীব করা হইলো পুরুষদের জন্য কেন শরীয় সম্মত মহিলাদের জন্য কেন মসজিদে জামাত করা ज रही क्या गुजरात पुरुष सम्पर्कित महिला सम्पर्कित क्या नष्टिगत क्या उम्माते मुस्लिम ग्रामबाश देश वो এই কাজগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে বা এই কাজগুলির দায়িত্ব হচ্ছে পুরুষদের উপর মহিলাদের নেই যেমন পরামর্শ করা মুসলিম জাতি সম্পর্কে গ্রাম সম্পর্কে মুসলিম সমাজ সম্পর্কে দেশের সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ করা পরামর্শ করার জন্য একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে জন্য মিটিং কল করবেন ঢোল পিটাবেন বা বিজ্ঞাপন মিটিং আছে বিশেষ আলোচনা আছে পাঁচ অপ্ত নামাজে জামা হচ্ছে জোরে সময় করে নিলাম মসজিদে আসরে করে নিলাম মিটিং করে নিলাম করে নিলাম এসাই করে নিলাম ফৌরে বসে গেলাম যে না আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে এর জন্য পরামর্শের প্রয়োজন রয়েছে আসেন বসেন ঠিক না গ্রামের লোকে পেয়ে গেলাম যদি আল্লাহ পুরুষদের জামাত না ফরজ করত একই গ্রামের একই মহার লোকদের সাক্ষাৎ হইতো না আমি এক জায়গায় চাকরি করি আর এক যা জন ব্যবসা করি কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইত যখন ও বাড়িতে যায় তখন আমি বাইরে থাকি ঠিক না দেখা সাক্ষাৎ হইত না কিন্তু নামাজের সময় নামাজের সময় হাজির নামাজ না হলে নিজ নিজ ঘরে ঢুকতো কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইতো না मस्जिदे नाम शत लोक सतलोक देखते देश परिचालना समाज गठित समस्या समाधान যদি মিটিং করে ওই চেয়ারম্যান সাহেব অমুক সাহেব তমক সাহেব নেতা সাহেব যার পয়সা আছে পয়সাওয়ালা সাহেব ওই সব দিয়ে যদি যার ফলে আজকে মুসলিম জাতির অবস্থা এরকম দুর্দশা শেষ নেই তারপরে মত পরস্পর সহযোগিতা সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে এক একটা কাজ করা যাবে না এই কাজগুলি সাধারণত কি করে পুরুষদের তো সমষ্টিগত কাজের ক্ষেত্রে সব কাজে পুরুষদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে তারপরে ইসলামের শত্রুরা যে ষড়যন্ত্র করছে সম্পর্কে গ্রামবাসীকে সতর্ক করা দেশবাসীকে সতর্ক করা সমাজ জাতিকে সতর্ক করা এগুলি কে করবে পুরুষরা করবে এগুলি মহিলাদের কাজ নাই মহিলাদের কাজ নাই রকমই কোনো বিষয়ে না নেতা হলে একা কি করে সিদ্ধান্ত নেবে একা নেতা সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো হ্যাঁ একজন আলেম সাহেব সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেন আর ওই দিয়ে গ্রামবাসী বলছে আমাদের তো বলাই হয়নি পরামর্শ করা হয়নি একা করেছে বরু সাহায্যের হাত চেনে নেবে তাই না এই মসজিদে পুরুষ লোকদেরকে পাবে পরামর্শ করবে পরামর্শ ভিত্তিতে কোন চূড়ান্ত ফেসলা করবে তারপরে সমস্যা যে কোনো সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে কারো গুমরাহি গ্রামে গুমরাহি ছড়াচ্ছে গ্রামে পাপের রাস্তা খুলছে তবে এগুলি সম্পর্কে না এই সমাধান অবশ্যই হইতে হবে এটা কিভাবে হবে মসজিদ ভিত্তিক মসজিদ হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের স্থান না বিশ্বল্লা নাই মসজিদ সমস্ত কাজ হইত মসজিদে मस्जिद शुद्ध नमज पढ़ा मस्जिदी मस्जिदी महकामा मस्जिदी जेहर चूड़ान फैसला करजिद मीटिंग हल मस्जिद किसान कारो प्रहदायम करते हैं दंड विधान कायम करते हैं हुकुम जारी सबकि সমস্ত কাজগুলির সম্পর্ক হচ্ছে পুরুষদের সাথে এই জন্য পুরুষদের জন্য আল্লাপাক জামাত করেছেন জামাত শরীয় সম্মত মহিলাদের এই ক্ষেত্রে অংশ নেওয়ার প্রয়োজন করেন না আর এমন পড়ে অস্বীকার না তাহলে যে কোনো মুসলিম নামাজ পড়বে হইলো নামাজ পড়ো হ্যাঁ খুনি হইলো তারপর নামাজ পড়ো যে কোনো পাপ করুক হ্যাঁ যতই পাপ করুক না কেন নামাজ পড়ো এটা তাই না কিন্তু সম্পর্কে বিশ্বজাহানেরাম বলছেন বেস নাদ্বল সূত্রে তিনি বর্ণনা করেছেন এই হাদিসার কয়েকটি সূত্র আছে সনদ আছে কিন্তু সবগুলি জয়ফিনা হচ্ছে যে এতগুলি সূত্র থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও সবগুলি জৈব বর্ণনাকারী রয়েছে তাকে তারপরে আর একটা হাদিস রয়েছে যাতে খালেদিন ইসমাইল রয়েছে সে পরিত্যক্ত পরিত্যক্ত বা বর্ণনাকারী আর একটা সূত্র রয়েছে আবুল ওয়ালিদ মখজুমি থেকে আর তার সমর্থন তারপরে একটা সূত্র রয়েছে তাতে মহামাদিত্যক্ত পরিত্যক্ত মানে যার অনেক ভুল অথবা যে ফাঁসেক যার আখিটাই কোন সমস্যা আছে ওই রকম বর্ণনাকারীকে বলা হয় পরিত্যক্ত ছেড়ে দেওয়া হয়েছে তাকে তো এইভাবে পাঁচটি সূত্র এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন বলছেন ইমামবাই হাকি রহমতুল্লা বলছেন তার কিতাব এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলি দুর্বল শুধু না দুর্বল। খুব বেশি যদি খুব বেশি দুর্বল হয় তাহলে সমর্থনে কোনো ফায়দা হয় না এটা হচ্ছে মহাদিসিনের কায়দা কারণ আর হালকা দুর্বলতা দুর্বল না দুর্বলতা যদি থাকে তো কয়েকটি সনদ মিলে शक्ति हासिल है सर्वनिम्न की गैरी होते हल्का दुर्बलता क्षेत्र आज के दुर्बलता मनोभव शरीर टाइम हल्का दुरबल दु, और जी आज खूब आज के दुरबल दुरबल ठीक ना দুর্বলতা মানে হালকা দুর্বলতা আছে তাহলে কয়েকজন জয়ীফ কয়েকজন দুর্বলদের কোনো কাজ হবে না একশো কিলোর যদি বস্তা থাকে আর পাঁচ বছর সাত বছরের বাচ্চাকে যদি ধরিয়ে দেন পাঁচটা পারবে পারবেন না। आशी बुड़ो गुजरात असुस्थ दुर्बल शरीर सत्य तो रकम ही ठीक मान बोझानी उदाहरण दिल्ली हादिसर क्षेत्र बसि दुर्बल है पंचाशा सूत्र थकले क्या পঞ্চাশটা সতেরো থাকলেও কাজ হবে না কারণ তাতে আরো সন্দেহ বেড়ে যাবে যে সবগুলি এরা পার্টি একই রকম একে অপরের সমর্থন করেছে একে একে অপরের অন্ধ অনুকরণ করেছে করেছে হাদিস সহি হাদিসা সহি হতো তো একজন তো বলিষ্ঠ ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি হাদিসা বর্ণনা করতো তারা কেন হাদিস বর্ণনা করেনি সেই জন্য যদি বেশি আর একটি বিষয় হচ্ছে জানাজা পড়া তাই না জানাজা পড়ার ক্ষেত্রে মাসলা হচ্ছে যে ফাঁসেকদের জানাজা পড়লে লাভ আছে না জানাজা ত্যাগ করলে লাভ আছে এটা দেখতে হবে সাধারণ লোকের জানাজা পড়বে অবশ্য যে কোনো ফাঁসেকের বিদাতির যদি শিরকুপুরি পর্যন্ত না পৌঁছে নাস্তিকতা ফাসেক কিন্তু নাস্তিক নয় বিদাতি কিন্তু বড় শির করা বিদাতি নয় আর যদি ফায়দা না থাকে তাতে না পড়লেই তাতে লোকেরা সতর্ক হবে হেদায়ত হবে তাহলে জানাজা ছাড়া যাবে কিন্তু জনসাধারণ জানাজা পড়বে যে কোনো মুসলিমের যতক্ষণ মুসলিম আছে ইসলাম থেকে বেরিয়ে যায়নি শির্কের মাধ্যমে অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলামের বিধিবিধান অস্বীকার করার মাধ্যমে এইরকম বেরিয়ে যায়নি নামাক ইসলাম নেই তাহলে জানাজা জনসাধারণ পড়বে বিশিষ্ট ব্যক্তিরা নেক লোকেরা দেখবে যে এই লোক প্রভাবশালী লোক হ্যাঁ এই লোকের জানাজা যদি আলেমে দিন পড়ে হ্যাঁ নেক পরিসগার লোকের এলাকার পড়ে তো ফায়দা হবে না ক্ষতি হবে যদি দেখা যায় এর যদি জানাজা না পড়া যায় তাহলে দিনের দাওয়াতের রাস্তা দিন প্রচারের রাস্তা মসজিদ মাদ্রাসা রাস্তা বন্ধ করে দিবে। তাহলে ওই জালেমাজ পড়বে হ্যাঁ ওই গুনাগার বিদাতি বা ফাশেকের জানাজা পড়বে এটা হচ্ছে হেকমত এটা হচ্ছে হেকমত কারণ একটা জানাজা না পড়ার কারণে সব মসজিদ যদি বন্ধ হয়ে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় ইসলাম প্রচার বন্ধ হয়ে যায় তো আপনি কি লাভ করলেন লাভ করলেন লাভ করলেন না তাতে অনেকে মনে করে যেগুলি কথা হয়তো মানে মন গড়াফ হতোয়া না আব্দুল্লাফিক শুধু জানা যায় জাননি যে চাদরটা যে ব্যবহার করতেন মোবারক চাদর সেটা আবদুল্লাহিন ওবাই কাফন হিসাবে দান করেছিলেন অন্য কোনো সাহাবিকে তো দেননি হ্যাঁ ওই মোনাফে কেন দিয়েছিলেন এই স্বপ্নে ছিল যে মোহাম্মদ যদি আসতেন তাহলে সেখানকার নেতৃত্ব পদ ছিল এটা নিশ্চিত ছিল এই জন্য বড় সূত্রতা ছিল যারে কি করলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে আসলো যার আমি আর এই মোদিনাম নেতৃত্বই পেলাম না বঞ্চিত হয়ে গেলাম এই শত্রু তাকে বরদাস্ত করতে পারল না যদি রসল সাল্লা চাদরটা না অথবা নামাজ পড়তে জানায় না যেতেন তাহলে তার বংশ খুব প্রভাবশালী হ্যাঁ খাজরাজ বংশ আওস বংশ চড় বংশ তারা কষ্ট পাবে তারা যারা মুনাফেক তারা সমালোচনা নামাজ পড়তে আসতো মসজিদে ওরা বলবে যে কি আসলে তো মুনাফিক আল্লাহ বলছেন মুনাফিক তাই না কিন্তু লোকেরা কি বলতো মুনাফেক মুসলমান মুসলমানের জানাজে না এইভাবে বিভ্রান্তি ছড়াই এজন্য গিয়েছেন আর ইসফ ফির তাস্তফিলাম ফালাইয়ার ফির আল্লাহাম আল্লাহ বলছেন যে এই সব মুনাফিকদের জন্য তুমি এসতেক কর আল্লাহর কাছে ক্ষমা চাও আর নাই চাও আল্লাহ মাফ করবেন না ইনতস্তাফ ফিরল সাবিয়া মার্ এমনকি সত্তর বার করে যদি আল্লাহর কাছে আল্লাহ আবদুল্লাহ করে দাও আবু জাহালকে তো আছে না তো কথা হচ্ছে যে নবী সাল সাল্লামে তারপরে বলছেন উমার উমান রাজি আল্লাহ তোমার নিছেন নবী সাল সাল্লামে চাঁদ ইয়ার আল্লাহ কেমন নামাজ পড়বে তো সাল্লি আল্লাহ মুনাফিক সত্তর বার করলে মাফ করবেনা আল্লাহ তো সংখ্যা বোঝায় না আল্লাহ বলেছেন যতবার করবে তাই না সংখ্যা বলি আমরা বলি হ্যাঁ আপনার ঘরে পঞ্চাশ বার করে আসলাম পঞ্চাশ বার গেছেন কি মানে অনেকবার তো ওই বলা হয়েছে এখানে ভাষায় তারপরে গিয়েছেন কেন গেছেন কারণ নাগেলি ক্ষতি রয়েছে কিন্তু যদি দেখা যায় যে আপনার অধীনস্থ প্রভাব আছে এলাকাতে আর এরা সব আপনার অধীনস্থ আর এদের জানাজা একটা দুটা নেতার জানাজা ছেড়ে দিলে দেশের লোক সতর্ক হবে অথবা আপনার ছোট ভাই হ্যাঁ আপনার বংশের চাচা ভাই মামাই তো ভাই ছোট আর এই রকম একটা জানাজা আপনি যদি না যান দেখো তার আত্মীয় তার ভাই তার মামাই তো ভাই তার চাচা তো ভাই তারপরে জানাজা গেল না তার মানে হকের ওপরে আছে এর কাছে স্বজন প্রীতি নেই যে নিজের আত্মীয় হলে বেনামাজিরা জানাজা পড়ে আর ফাশেকেরও জানাজা পড়ে আর আমাদের পড়ে না না এর কাছে নেই ন্যীতি আছে তা এইভাবে এলাকার লোক সতর্ক হইলে কি করবে নেক লোকেরা জানা যাই যাবে না ফাঁসেকদের বিদাতিদের হ্যাঁ পাপিষ্ঠদের এর দলিল আবার কিসের যে নেক লোকেরা যাবে না কোন মানের বোঝা থাকতো জিজ্ঞেস করতেনের বোঝা এর উপর আছে তখন কি বলতেন নবী সালাম সাল্লু আল্লাহ সাহেব তোমাদের এই সাথে জানাজা তোমরা পড়ে আমি পড়বো না তাহলে জনসাধারণ তখনকার জনসাধারণ সাহাবাই কেরাম কিন্তু রসুল্লাহ বিশিষ্ট ব্যক্তি রসুল পড়তেন না সাল্লাহাম জানাজা আর যখন নবী সাল্লাই হাত হইল আর গণিমাত্রা শুরু হল তখন ঠিক আছে ঋণ পরিশোধ করে দিচ্ছি জানাজা পড়ছে না হলে জানাজা তো এর ওপরে আপনি অন্য গোনার ক্ষেত্রে বিদাতের ক্ষেত্রে অথবা ফাঁসেকের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে পেয়াস করে বলবেন যে লোকেরা জানাজা পড়বে না যদি জানাজা না পড়লে সমাজের সংস্কার হয় সংশোধন হয় আর একটা হাদিস আছে সময় লম্বা হয়ে গেছে কিন্তু শেষ করি দি হাদিসটা সংক্রমণ তাই না আর ইমাম যে কোনো অবস্থায় আছে রুকুতে আছে সেজদে আছে বৈঠকে আছে দেখুন জায়গা আছে ফালিয়াস কামায়সনা কামায়সনা যেমন এমাম করে তেমনি কর ইমাম যেখানে আছে সেখানে তাহলে পৌঁছে যেতে হবে রহতির ভাষ্যকার সমর্থক হাদিস আছে যার ফলে ওই সমর্থক হাদিস একটু শক্তিশালী হয় হাদিসটা শক্তিশালী হচ্ছে যদি হাদিস জয়ীফ হয় আর শক্তিশালী হাদিসের সমর্থন পায় খানিকটা তাহলে কি হয়ে যাবে হাদিস হাসানলে। গৈরি আমল যোগ্য